সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বিবাহের কাবিন বাকি রাখা যাবে কিনা আমাদের সমাজে অনেকে মনে করেন বিবাহের কাবিন এক জিনিস মোহর আরেক জিনিস এরকমও কিছু মানুষ আছে যারা বুঝেনা मोहर एक जिनिस मानी शरियते कबिन बोर मोहर, मोहर, मोहर टा के आधुनिक परिवेश सदी अपन विवाह मोहर हिसाब से टा धरा हम प्रश्न हलो बाकी रखा जाए क्या मोहर टा दू भा आदाय बला मोरे मोहाल और एक होरे मोहल মানে একটা নগদ আর একটা বাকিতে সম্পূর্ণ বাকি রাখা এটা ঠিক না তবে সম্পূর্ণ বাকি থাকলো বিবাহ হবে কিন্তু উত্তম হল সবচেয়ে উত্তম হল সম্পূর্ণ মোহর একসাথে পরিশোধ করে দেওয়া কোনো বাকি নেই মোহর সব করে দেওয়া এটা দিতে পারলে সবচেয়ে উত্তম আর দেখা যাবে যে অনেকে দিতে পারলো না তাহলে তিনি কিছু অংশ দিবেন কিছু অংশ বাকি থাকবে মোহরে মোয়ার্জাল এটাও যায় এটা হলে হবে তবে জীবনে আদায় করতে হবে আদায় আদায়বিহীন কারণ মোহর আদায় করা আইন এটা দিতেই হবে এবং না দিয়ে মারা গেলে তার যে সম্পদ থাকবে ওই সম্পদ থেকে স্ত্রীকে ওই জমি বিক্রি করে তার মায়ের মোহর আগে দিতে হবে আবার কেউ কে মনে করে মা ওই স্বামীর সম্পদ আটভাগের একভাগ পায় না কয় আনার হক এটা মহরানার হক না মোহর আলাদা জিনিস ওই জাগা জমিনের অংশ মিরাজ সেটা আলাদা জিনিস এজন্য জন্য বাকি রাখা যাবে তবে আদায় করতে হবে এজন্য জন্য মোহর বেশি ধরা ঠিক না বিশাল অংশ দরে দেখলাম এটা একটা ঋণ আমি এত বড় ঋণ রেখে দুনিয়া থেকে যাব কেন অল্প দরব আদায় করে দিব আমাদের সমাজে মনে করা হয় যে মোহর মানি হল বেশি করে ধরে আটকে রাখো যাতে তালাক দিতে না পারে কিন্তু মোহর এই উদ্দেশ্যে আল্লাপাক খরচ করেন না মোহর হইল নারীর সম্মান মায়ের জাতিকে আল্লাপাক সম্মান দিয়ে তাদেরকে আল্লাপাক মোহরের মালিক বানিয়েছেন এজন্য আপনার আমরা মোহর ধরব কম যেটা ছেলে আদায় করতে পারবে সেটা ধরবো আমরা আচ্ছা জন্ম নিয়ন্ত্রণের সঠিক পদ্ধতি কি জন্ম নিয়ন্ত্রণ এটা নিয়ন্ত্রণ জায়জ নেই আপনার মানে প্রথম কথা হলো নিয়ন্ত্রণের মালিক নিয়ন্ত্রক হইলেন আল্লাহ সোভান তারা বান্দা কেন নিয়ন্ত্রণ করবে বান্দায় খাওয়ায় নাকি বান্দায় কি কিছু করে তো যে আল্লাহ তার মালিক যে আল্লাহ খালিক সেই আল্লাহ নিয়ন্ত্রণ করেন সেই আল্লাহ সবকিছু করেন তবে শরীর দৃষ্টিতে একটা সন্তান জন্মগ্রহণ করছে একটা সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তানকে দুই বছর দুধ পান করানো মায়ের উপরে ফরস মা তার সন্তানকে দুই বছর দুধ পান করবে এটা সন্তানের অধিকার এখন এই দুই বছরের মধ্যে যদি আরেকটা সন্তান আসে তাহলে আপনার দেখা যাবে যে ওই সন্তানটা দুধ পাবে না এটা হল একটা বিষয় আরেকটা হলো মায়ের স্বাস্থ্যের ঝুঁকি আছে এই সময়ের মধ্যে যদি আরেকটা সন্তান আসে তাহলে মায়ের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে আগে শরীয়তের নীতিবেলা হলে আগে গাছ বাছাইতে হবে তারপরে ফল গাছে যদি না থাকে ফল আসবে কোথা থেকে এজন্য আগে সন্তানের স্বাস্থ্য থেকে মায়ের স্বাস্থ্য বেশি জরুরি এজন্য সন্তান ধারণ করতে গিয়ে মা যদি ক্ষতিগ্রস্ত হয় মা যদি রোগাক্রান্ত হয় এবং এমন অবস্থা ডাক্তার বলছে যে এই অবস্থায় মাও মারা যাবে বাচ্চা মারা যাবে তবে যদি বাচ্চা মেরে ফেলা হয় মা বাঁচবে সে অবস্থায় হলো। বাচ্চা মেরে ফেলা হবে হবে। মাকে মাকে রাখতে মানে আগে মা তারপরে সন্তান তো সুতরাং এই অবস্থায় মায়ের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তারপরে আপনার ওই ওই তার আগের বাচ্চা তার দেখা যাবে যে দুধ পাবে না ইয়া পাবে না বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এই কারণে সাময়িক किस व्यवस्थापना जाबारे स्थायी पुरुष नहीं महिला सामयिक विभिन्न समय गुलायधारण कर তার স্বাস্থ্যের ঝুঁকি আছে তার সন্তানের ক্ষতি হতে পারে এইরকম বিভিন্ন পরিস্থিতিতে সাময়িক সময়ের জন্য যায় আর কোন পদ্ধতিটা যায় যে পদ্ধতিগুলো শারীরিক ক্ষতি করে না যেগুলো ডাক্তারের পরামর্শে যে এগুলো শরীর মানে শারীরিক কোনো ক্ষতি হয় না স্বামীরও ক্ষতি হয় না স্ত্রীরও ক্ষতি হয় না এই পদ্ধতিগুলো শরীর অনুমোদন করে আচ্ছা বেদাতকারীর ফরজ নকল সুন্নত অন্যান্য বাদাত কবুল হবে বেদাতটা দুই ধরনের এক ধরনের হলো আপনার আকিদার বেদাত আরেকটা হল আমলের বেদাত যদি আকিদার বেদাত হয় তাহলে কোনো এ বাদাতে কবুল হবে না কারণ আকিদার বেদাত হলো সেরেক সেরেক করলে তার কোনো আমল কবল হয় না সমস্ত আমল নিষ্ফল হয়ে যায় তবে যদি বেদাতটা আমলের বেদাত হয় তাহলে सुजिद मद्रासा निर्माण स्वाभाविक भाव सुद मद्रासा निर्माणा मैं हरामार्जन दिए মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে না যদি কেউ হারাম উপার্জন মসজিদে দেয় তার অর্থ হলো যে আমি হারাম উপার্জন প্রথমে আল্লাহ নিষেধাজ্ঞা অমান্য করছি করার পরে যে আল্লাহকেও কিছু খাওয়াই দিই তাহলে আল্লাহ নরম হয়ে যাবে আমরা এরকম করি দেখা যায় যে হারাম অবৈধটা করছি তা আমার যে বস আছে বসেও কিছু দিয়ে দিই তাহলে আর আমার কিছু হবে না মানুষের ধারা এরকম তা অনেকে মনে করে তো আল্লাহ নিষেধাজ্ঞা অমান্য করে খাইছি আল্লাহরেও কিছু দিয়ে দিই তাহলে আল্লাহ নরম হয়ে যাবো এই কথা মনে করে মসজিদ মাদ্রাসায়নি ওই সুদ ঘোষ হারাম দিতে থাকে। এই জন্য সুদ গোসের টাকা বক্ষণ করতে পারবে না সুদ ঘোষ এগুলো এত বিষাক্ত এগুলো এগুলা সদাকা পেতরার থেকে বিষাক্ত জাকাত সদাকা ফেতরা এগুলো হলো হালাল কিন্তু সেগুলো আলোচনা ফকির মিসকিন এদের জন্য আলো হালাল করছেন কিন্তু সুদ ঘোষের যে অবৈধ উপার্জনের থাকে। কি করবো নষ্ট করে ফেলবো পড়ে ফেলবো আগুনে না এগুলো দিয়ে মানবতার কল্যাণের বিভিন্ন কাজে ব্যয় করতে হবে স্বাভাবিক নিয়োগ ছাড়া যেমন মানুষ এই রাস্তা দিয়ে হাতে রাস্তা করে দিবে মানুষ কারো নির্দিষ্টভাবে কারো ফ্যাটে যাবে না মানুষ ব্যবহার করবে রাস্তা ব্যবহার করবে এই এলাকায় স্যানিটেশনের ব্যবস্থা নাই, স্যানিটেশনের ব্যবস্থা করে দিলেন এই এলাকায় বিশুদ্ধ পানি খাবারের পানি নেই ওই এলাকায় বিশুদ্ধ খাবারের পানি ব্যবস্থা করলেন এই জাতীয় কাজগুলো করা যাবে হারাম অর্থ দিয়ে এবং সেগুলো খাওয়াবেন নিয়ত ছাড়া কিন্তু ওই মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে না তবে কেউ যদি মসজিদ মাদ্রাসায় এনে দেন তাকে আবার মসজিদ কমিটি জিজ্ঞাসা করতে পারবো না বা আপনি যে দিছেন এটা হালাল না হারাম হারাম হইলে আপনার এটা নিবোনা এটা না নেওয়ার অধিকার মসজিদ কমিটির বা মসজিদের ইমাম সাহেব মসজিদ সাহেবের নাই কারণ হে আল্লাহকে দিতেছে তার হিসাবটা নেবে আল্লাহ আমাকে হিসাব নেওয়ার দায়িত্ব দেওয়া হয়নি আমি কেন তার এটা হালাল দিছে না হারাম দিছে তারা জিজ্ঞাসা করতে যাব। সে আল্লাহরে দিতেছে আল্লাহ জানে আর সে জানে কিন্তু আমি দিতেছে বা আমি দিয়ে মসজিদের কাজে লাগাবো এটা ফেরত দিব না আচ্ছা মসজিদের ফান্ডের টাকা সুদযুক্ত ব্যাংকের রাখার ব্যাপারে পয়সা লেখে মসজিদের টাকা তো সুদযুক্ত ব্যাংকে রাখাই যাবে না যদি এমন পরিস্থিতি হইত যে বাংলাদেশে বা এখানে সবে যেহেতু বিকল্প কিছু হলেও বিকল্প আছে এজন্য প্রথম চেষ্টা করতে হবে যে ব্যাংকে না রেখে মসজিদের টাকা যদি স্বাভাবিকভাবে রাখা যায় এরপর ব্যাংকে রাখতে বাধ্য হইলে যেগুলো সুদমুক্ত সেগুলোতে রাখা চেষ্টা করতে হবে পবিত্র পুরানের সাত মঞ্জিল আছে সাত মঞ্জিল কেন বলে সাত মঞ্জিল হলো আসলে ভাগ করা হয়েছে পাড়া ভাগ করা হয়েছে মঞ্জিল বাঘ করা হয়েছে তারপরে এগুলো হইল পুরানেম মুখস্থ রাখার সুবিধার্থে পুরানে কারিমের তাপতের সুবিধার্থে মনে রাখার সুবিধার্থে আমি সহিদার লোক কিন্তু হানাফি মসজিদ এখন আমার মুক্তির উপায় কি আকিদার সহিদার মধ্যে এখনো অনেক গলত আমাদের সবাই আছে তো এই নিজেকে দাবি করা যাবে না যে আমি সহিদা আমার আকিদার সব পরিষ্কার হয়ে গেছে এরকম আকিদার মধ্যে কিছু না কিছু नाफिर आकिदार बाहिर आकिदागू बेदादा तो बे, सूतरा बेदा বেদাতি আমল যেমন ওখানে মনে যাত হচ্ছে সম্মিলিত আপনি করবেন না বসে থাকবেন আপনাকে কেউ বাধ্য করতেছে না যেগুলো মুক্ত থাকা যায় সেগুলো মুক্ত থাকার চেষ্টা করেন